আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ পাকনাকে আসমান জমিন কিছু বানাইতো না এই ওয়ার্স শুনছেন নে এটার ব্যাপারে একটা হাদিস আছে এমনকি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতে আলেম তারা বয়ান করতেছে লাউ লাকালামা খালাক তুল আল্লাপাক হাদিসে কুচির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সোহান আল্লাহ আল্লাহ হক আল্লাহ রসুলকে যদি না বানাইত তাহলে আসমান জমিন কিছুই এখন নবী সুলাইকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহকে এটা কোরআনে বলে দিতেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা জালহা দিছে আসবো কেন এটা তো কোরআনে আসার কথা অথবা নবী সুল্লাম বারবার বলতেন শুনব ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না নবিস অনেক বিষয় নবী সামের ফজিলতের বিষয় মর্যাদার বিষয় পুরাণের বিষয় অনেক কসম করছেন এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইত না জীবনে না। একটা জাল জালহাদিসের মধ্যে আসছে আর ওইটা মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে এত প্রচার প্রসার হয়েছে যে সবাই আকিদার অংশ বানাই ফেলছে কয়ে এটা বিশ্বাস না করলে ইমানও নাই জালহাদিসের ইমানের ভিত্তি বানাই ফেলছে কয় রাসুলের বিশ্বাস করো না রাসুলের না বানাইলে আসমান জমিন বানিত এ তো রাসুলের শানের খেলাফ রাসুলের শান বিশ্বাস করে নাই হ্যাঁ এই লোক তো এখন ইমানে আসে নাই এটা এটাকে জাল বলছে কে প্রথম কথা হলো এই লাও লালামা আফলাক এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল হাদিসে কুৎসি তাহলে হাদিসে কুত্সি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না বোখারি বা মুসলিম বা তিরমিজি বা স্বাভাবিক হাদিসের থেকে আরো উন্নত মানে এটা সরাসরি আল্লাহ আল্লাহর কথা হাদিসে আসছে মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে কুৎসি এখন এই বিত্থ কথাটাকে এটাকে জাল হাদিস বলছেন কে কে কেউ কেউ মনে করতে পারে মনে হয় আমরা এইরকম একটা প্রসিদ্ধ কথার জালহাদিস কারা কারা কয়েকজনের নাম বলি হানাভি মা আলম আল্লামা আব্দুল হাই লক্ষণী রহমতুল্লাহ উনি তেরোশো চার হিজরিতে মারা গেছেন তার প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুয়া এই কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন মিথ্যা কথা এটা অন্য মাঝাবের আলেম না হানাফি মাঝাবের আলম আবদুল্হাই লফ্নবী রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাঝাবের বিভিন্ন বিষয়ের উপরে উনি অনেক বড় মানের হানাফি আলেম ওফ উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফিয়া আলেম তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা তারপর আল্লাহ রাহমা আল্লা মৃত্যু হল ছয়শ এখন চলে কত বছর আগে ছয়শ পঞ্চাশ হিজড়িতে উনি মারা গেছেন আল্লাগানি রাহমা তিনি তার কিতাব আল মাত এটার নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জালহাদিস এটা মিথ্যা বানোয়ার মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী উনি আমাদের দেশে আলমদার কাছে খুবই প্রসিদ্ধ মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলী উনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে অমদাতুল কারি বোখারি সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কারি মোল্লা আলী কারী রহমতুল্লাহ আরও অনেকগুলো কিতাব আছে তার একটা প্রসিদ্ধ কিতাব আল আসরার আল মারফু আহ উনি এক হিজরিতে মারা গেছেন উনি বলে গেছেন এই কিতাবের একশো চুরানব্বই পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা জাল হাদিস। আল্লামা আজলোনি রহম্লা তিনি এগারোশো বাষট্টি হিজড়িতে এন্তকাল করছেন তাঁর কিতাব কাশফুল খাফা সেখানে দ্বিতীয় খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস আল্লামা শাওকানি রহমতুল্লালের কিতাব আল ফওয়ায়দ আল্লামা শাওকানী মারা গেছেন বারোশো হিজরিতে তিনি বলে গেছেন তার কিতাবের দুই দ্বিতীয় খণ্ডের চারশো পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানোয়ার ভিত্তিহীন মিথ্যা কথা আবার আর কার কথা চাইবেন তাহলে জাল হইলে এরা জাল গালি গালাস করলে এদেরকে গালি গালাস করবেন আমাকে কেউ গালি গালাস আল্লাহর বাস্তে করবেন না আমি বলি নাই এটা জাল এটা ওনারা বলে গেছেন শত শত বছর আগে